শীত এলেই চোখে পড়ে নতুন আমেজ কেউ ব্যস্ত শীতের পোশাক নিয়ে কেউ ব্যস্ত শীতে ত্বকের সুরক্ষা নিয়ে কেউ ব্যস্ত শীতকালীন খাবারের রেসিপি নিয়ে আর কেউ মশগুল পরকালীন পাথেও অর্জনে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 শীতকালের রোজা হচ্ছে সহজে অর্জিত হয়েছে বান্দাদের জন্য গণিমত আবু হুরাই রাদি আল্লাহ এরসাদ করেন আল্ আদুল আল আল গানিমা আমি কি তোমাদেরকে সহজ গণিমত সম্পর্কে জানিয়ে দেবোনা লোকেরা বলল। হ্যাঁ আমাদের তা জানিয়ে দিন অথপর তিনি তাদেরকে বললেন আসিয়া মুফি সীতা তা হচ্ছে শীতকালের রোজা পরকালীন পাথর সঞ্চয়ের জন্য মুমিন বান্দাগন এমনই সচেতন ছিলেন তারা শীতের এই সময়কে গনিমত মনে করতেন শীতের কষ্টকে উপেক্ষা করে রাতের দীর্ঘ সময় তারা আপন রবের সামনে কণ্ঠে করতেন আর দিন ছোট হওয়ার কারণে শীতকালের বেশিরভাগ সময় দিনে নফল সিয়াম পালনে কাটিয়ে দিতেন এ পরকালের পথের যাত্রী শীতের মতো এই সহজ গনিমতের ব্যাপারে উদাসীন থেক না রাতের এই দীর্ঘ সময় কেবল ঘুমিয়ে কাটিয়ে দিও না মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে শীতের কষ্ট উপেক্ষা করে ভালোবাসার পরিচয় দাও বেশি বেশি নফলসিয়াম পালনের এই তো সুবর্ণ সুযোগ মোহান আল্লাহ আমাদের জন্য এই শীতকালকে ন্যাকামলের বসন্তে পরিণত করে দিন আব্বাল আল